ইবনু আব্বাস রদিয়্লাহ তু আল্লাহ্ন বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জিবরিল আলাহ সাল্লাম আমাকে এক আঞ্চলিক ভাষায় কুরআন পাঠ করে শুনিয়েছেন কিন্তু আমি সব সময় তার নিকট বেশি ভাষায় পাঠ শুনতে চাইতাম শেষতক তা সাতটি আঞ্চলিক ভাষায় সমাপ্ত হয়